وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ غَمًّا ۖ وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ সুরা ইব্রাহিম এর শুরু থেকে সুরা ইব্রাহিম একটি মাকি সুরা অধিকাংশ দৃষ্টিতে প্রায় সবগুলা অবতীর্ণ হয়েছে আর মক্কা বাসিরা তো ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ভালো এই সিউরাতে ইব্রাহিম আলাহ ইসলামের কথা অনেক ভালো করে এসেছে বিস্তারিত এসেছে অনেক কথাও এসেছে যেহেতু মক্কা লোকেরা ইব্রাহিম আল্লাহরে চিনে তাদের পূর্বপুরুষ এবং ওনার পরিচয় হচ্ছে আর একটি আবুল আম্বিয়া তিনি নবীদের পিতা আর আদম আল্লাহ ইসলাম আছেন আবুল বা তিনি মানব পিতা আর ইব্রাহিম আলাহাল্লাম বলা হয় নবীদের পিতা তার অর্থ হচ্ছে ওনার পর থেকে ইব্রাহিম আলাহ সাল্লামের পর থেকে পৃথিবীতে যত নবী এসেছেন সবাই ওনারই বংশ অনুসারী ছিলেন ওনার বংশের ভিতরে দুইটা ধারার মধ্যে এসেছিলেন বা কয়েক শত আসছে ইসরাহ আলাহিসাল্লাম এর বংশধর থেকে যেটা ইসরাইল বংশধর হয়েছে পরবর্তী পর্যায়ে ইয়াবানী ইসরাইল করে বারবার আল্লাহ তালা দেখেছেন সালামান আলাহ সাল্লাম দাউদ্দ আলাহালাম মুসা আল্লাহ সাল্লাম সব সে ইসরায়েল বংশ থেকে এসেছে ইসবা আলাম কিন্তু এই সুরার মধ্যে আল্লাহ তাওয়াত বারে বারে সমস্ত নবিরার এই দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতের কথা রিপিট করেছেন মানব জাতির কাছে এবং দাওয়াতের দিনের মধ্যে সর্বপ্রথম দাওয়াত থাকে আল্লাহ আখ তৌহিদের দিকে মানুষকে আল্লাহ প্রতি এক এর পাশাপাশি আছে যে এই খবরটা যারা পৌঁছিয়ে দেন নবীগণ রেসালাতের দাওয়াত তারপরে করা বিশ্বাস করা আর তিন নম্বরে আসে আখ প্রতি বিশ্বাস করা করা। এই তিনটি জিনিস সমস্ত ইসলামের সমস্ত নবীদের শিক্ষার মূল তিন জিনিস যদি ইসলামের পাঁচটি স্তম্ভ আছে আমরা জানি কিন্তু মূল কিন্তু তিনটি দিক থেকে বিশ্বাসের দিক থেকে তিনটা একটা বড় জিনিস আল্লাহর প্রতি সঠিক ইমান থাকা আর আল্লাহর প্রতি ইমান থাকলে কোন তরীকে আমল করতে হবে সেটার জন্য কি লাগে রসুলগণ লাগে তাদের দেওয়া শরীর তাদের শিক্ষা এরপরে তিন নম্বর জিনিস মানুষের জীবনে জরুরি যে মানুষ কেন আমল করবে কেন গুণা থেকে দূরে থাকবে কেন আমল করবে আখেরাতে হিসাব দেওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য কাউকে দাওয়াতি কাজ হবে এক আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তাকে চিনার মানার পাওয়ার উপায় হচ্ছে নবীগণ নবীদের মাধ্যমে আর আমাদের জন্য তো এই আখিরি নবী আসার পরে আখিরি নবীর তরিকায় আর তিন নম্বর হচ্ছে যে নাম এনে উপায় নাই কারণ মৃত্যু একদিন হবে আখেরা আল্লাহ হবে সেখানে এই মধ্যে আল্লাহ শুরু করেছেন এবং আপনারা আগে শুনেছেন যে কোরআন শরীফের সুরাগুলির একটা লিংক আছে শিকলের মতো বাধা একটা আলাদা থেকে একদম আলাদা না শেষ হয়েছিল সুরা আর রাতের শেষে আয়তে গিয়ে ছিল তারা বলে যে আপনি কোন নবী নন আল্লাহ আপনাকে নবী হিসাবে পাঠাননি আপনি বলে দেন যে একমত আল্লাহ সাক্ষী তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে আমরা হক না মিথ্যা নবী দাবিদার আর যাদের কাছে কিতাব আছে তারাও জানে এটা এই কিতাব দিয়ে শেষ শেষ হয়েছে আগের সুরাটা এলমুল কিতাব কিতাবের আলম যার কাছে আছে এখন এই সুরায় শুরু হয়েছে এখানে কিতাব দিয়ে শুরু হয়েছে রাসুলদের কথা ছিল যে রাসুলদের কাছে কিতাব এসেছে এখানেও রাসুলদের কাছে এসেছে যে হে আলিফলাম র এই কিতাব যেটাকে আপনার কাছে না অক্ষর গুলো থাকে এগুলাকে আরবিতে বলা হয় কাটা কাটা অক্ষর এগুলো দ্বারা কোন শব্দ হয় না প্রত্যেকটি অক্ষরকে আলাদা আলাদা উচ্চারণ করতে হয় আর এগুলোর অর্থ কি অধিকাংশ মুফাসের দৃষ্টিতে সব মুফাসের প্রায় একমত যে এগুলো আমাদের অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না এটার অর্থ তর্জমা করতে হবে না কিন্তু আল্লাহ তালা কালামের শুরুতের একটা চিহ্ন আল্লাহ তালার কালাম যে এটা নবী মোহাম্মদ সালসালামের নিজের বানানো কথা নয় সেটা বোঝার জন্য আল্লাহ তালা স্পেশাল এই সংকেত গুলো মতো দিয়ে রেখেছে। কারণ রসুল্লাহ সাল্লাস্লাম তোমাদের মধ্যেই আছে চল্লিশ বছর পর্যন্ত থাকলো কোনোদিন আলিফলাম আল্লাহ থেকে আল্লাহা হিসাবে এই সুরাগুলোর শুরুতে কিছু সুরা শুরুতে আল্লাহ তালা এইরকম কাটা অক্ষর গুলো দিয়েছেন কিতাবাহু ইকা একটা কিতাব যেটাকে আপনার কাছে নাজিল করেছি কেন বের করে নিয়ে আসবেন অন্ধকার থেকে নূরের দিকে আলোর দিকে হুকুমে আল্লাহ তালা যদি হুকুম না করেন তাহলে কেউ কাউকে হেদায় দিতে পারবেন রসুল চাইলি কি হেদায় দিতে পারবেন আল্লাহ তালা বলে দিয়েছেন ইনকা তাহাদি মানে আহবাবটা যে আপনি কাজ করে যান কিন্তু হুকুম বরাদ্দ হবে গ্রান্ট হবে স্যাংশন হবে কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে এই আমরা হিদায়ত আল্লাহ নবীর কাছে চাইবো না আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে এই জন্য আল্লাহর কাছে যেন হবে মন দিয়ে চাইতে হবে শুধু পড়ার জন্য পড়া নয় চাওয়ার জন্য চাওয়া নয় সত্যি পাওয়ার জন্য চাওয়া এখানে এই ইঙ্গিত রয়েছে আর এরপরে আসছে যে অন্তকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য এখন কে ইসলাম দিকে আসলে তার ঘরে লাইট লাগবে না কি লাইট অটোমেটিক আলো অনেক বাজ্যিক আলো আছে কিন্তু এই লোকটার দিল আলোকিত নয় এই জন্য ইংলিশে বলা হয় এনলাইটেড পারসন বাংলাতেও বের আলোকিত ব্যক্তিত্ব আলোকিত সত্তা আলোকিত মানুষ সে আলোকিত অর্থ তার কাছে অনেকগুলো লাইট আছে তার অন্তর নুরানি তার অন্তর নুরান্বিত হয়ে আছে তার ভিতরে সুন্দর জিনিসগুলো আছে সুন্দর শিক্ষাগুলো আছে যেগুলো খারাপ জিনিসগুলো থেকে সে দূরে আছে দূরে আছে এখানে আল্লাহ তালা অনেক কোরআনে পায় অনেক জায়গায় ইসলামকে আলো বলেছেন আর কুফরি কে অন্ধকার বলেছেন আল আপনজন যিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন কাজেই ইসলামের ভিতরে যত ঢুকবে তত একজন লোক আলো পাচ্ছেন ইসলামটা নূর যত আপনি আমি আপনি ইসলামকে শিখবো এবং নিজেদের জীবনে আমল করব তত আল্লাহ তালা আমাদেরকে আলোকিত করবেন আমাদেরকে আল্লাহ তালা নুরানি করে দেবেন আর যত আমরা ইসলাম থেকে দূরে থাকবো যারা ইসলামের মধ্যে থাকবে না তারা অন্ধকারে বসবাস করে যদিও তাদের ঘরে অনেক লাইট থাকতে পারে কিন্তু তাদের মনের ভিতরে লাইট নাই অন্ধকার আছে কারণ কুফরি হচ্ছে অন্ধকার গুনা হচ্ছে অন্ধকার এই দিনে রববিহীন সেটা আল্লাহর হুকুমে হবে ইসে রাজিদ এল হামিদ এরপরে এখন এই নূরটা কি জিনিস নূরটা কি ব্যাখ্যা করা হয়েছে আলোটা হচ্ছে আল্লাহর পথে আজিজ ওই আল্লাহ যে আল্লাহ সবচেয়ে বেশি শক্তিশালী আর যে আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসিত আল্লাহর চেয়ে বড় শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহর চেয়ে একটু কম শক্তিশালী আছে নাকি কেউ যে আল্লাহর অনেক শক্তি কিন্তু অমুকেরও খুব শক্তি আছে যে শক্তি অমুক্ত মুখের আছে এই শক্তি কিছুই না এই শক্তি আল্লাহ কিছুটা দিয়েছেন কিন্তু এই জন্য আরেকটি যার মধ্যে কোরআনে পাখি আলাহ বলেছেন কোন উপায় কোনো শক্তি কারো কাছে নাই কেউ পারবে না আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে যা কিছু দেন শক্তি দেন উপায় দেন কিছু দেন এগুলা তিনি দান করেছেন এগুলা টেম্পোরারি এগুলা কাজ করতেও পারে কাজ নাও করতে পারে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে শক্তিশালী মানুষ কুপাত হয়ে যেতে পারে যে ব্যক্তি ফেরাউনের মতো লোক কত শক্তিশালী আল্লাহ বর্তমান তো আমার ফেরাউন কি ওই ফেরাউনের মত শক্তি অর্জন করেছে সেই বড় ফেরাউনের খবর কি কত বড় শক্তিশালী মনে করেছিল নিজেকে আনারব্বুমুল আ আলা। আমি তোমাদের সাধারণ রব না আমি তোমাদের সবচেয়ে বড় রব এত বড় টাকা বড় অহংকারের পরিচয় দিয়ে তার শক্তি কিছু আল্লাহ তাকে দিলেন এগুলা ব্যবহার করে মনে করলো তারই তো শেষ হইতে কতক্ষণ লাগলো পানির মধ্যে আসার দিয়ে আল্লাহ তালা শেষ করে দিলেন তার কাজেই আল্লা তালা মহাশক্তি সরি আসন শক্তি তার হাতে কারো হাতে আর কোন শক্তি নাই এটা যেমন আমাদের কাছে প্রমাণ দি আর বুঝাতে হবে না সবচেয়ে বড় শক্তিশালী লোক কুপাত হয়ে যেতে পারে আল হামিদ আল্লাহ দুটো শেফাত একটা আজিজ উল্লেখ করেছেন যিনি সবচেয়ে বেশি শক্তিশালী এরপরে আসলো আল হামিদ হামিদ শব্দের অর্থ কি যিনি সব সময় আল মাহমুদেকুল লিসান। আল মোহাম্মদা খান যার তাসবির সবাই করে যার প্রশংসা সবাই করে অন্যর কিছু প্রশংসা করে কত মানুষ কত মানুষের প্রশংসা করে কত মানুষকে কত ধর চামচাগিরি করে তার থেকে কিছু আদায় করা যায় কি না কেউ যদি বড় কোনো দেশের রাষ্ট্র হয় তার পিছনে একটু যদি চামচাগিরি করে মন্ত্রী হওয়া যায় অসুবিধা কি করে এরকম অনেক করে না কিন্তু কতক্ষণ প্রশংসা করে প্রশংসা আবার উল্টেও দিতে পারে আর প্রশংসা করে লাভ কি যদি আল্লাহর আল্লাহ চলে আসে মতলবের প্রশংসা এটা নাও হতে পারে ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা তো জেনুইন প্রশংসা খাঁটি প্রশংসা তিনি প্রশংসার মোস্তাহেক থেকে এসেছে এই জন্য আল্লাহ বলে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল যত সমস্ত প্রশংসা আছে এটা একমাত্র টিকার কথা কার জন্যে আল্লাহর জন্য বাকিদেরটা হইতেও পারে নাও হতে পারে ঠিকতেও পারে নাও ঠিকতে পারে আজকে প্রশংসা করলো কালকে আজকে জিন্দাবাদ কালকে মুর্দাবাদ বলতে পারে উল্টে যেতে পারে বন্ধু দুশ্মন হয়ে যেতে পারে ভক্ত তার বিরুদ্ধে অবস্থান নিতে পারে কিন্তু আল্লাহ রব আহাম বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারো কোনো সুযোগ নাই নিলেও আল্লাহ তালা তাকে দেখছেন তাকে হ্যান্ডেল করতে আল্লাহর কোন কষ্ট হবে না এই আল হামিদ তিনি সব প্রশংসিত বা উনি যিনি প্রশংসার দিন রাজ হচ্ছে ফেরেজ তারা তাঁর কিরকম প্রশংসা করেন কিরকম ভিকেরি করেন এ বাদাত করেন এত ইবাদাত করার পরে ফেরেজ তারা বলেন হা না কা এই বাদাতে ও আল্লাহ আপনি যে কত পবিত্র কত প্রশংসার উপযুক্ত আমরা তো আপনার হক এখনো আদায় করতে পারলাম না আর আমরা ফেরেস তারা কি পরিমাণ খাওয়া দাওয়া করেন পোলয়া বিরিয়ানি কেমন খান কিছু খান না শুধু আল্লাহর ইবাদত করেন আল্লাহর করেন আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ সেগুলো পালন করেন তো তারা এত কম নিয়ামত খাওয়া দাওয়া তাদের নাই আর আমরা এত মজা এত নিয়ামতে খাবার খাই এত নিয়ামতে জিন্দগি যাপন করি আর আমরা আল্লাহর ইবাদত কদ্দুর করি কদ্দুর হক আদায় করেছি ফেরেজ তাদের তুলনায় এটা চিন্তার বিষয় সমস্ত মখলুক আল্লাহ তারা প্রশংসা করে ইসাফসামাওয়াতে আকার জমিনে যত প্রাণী মখলুক আছে গাছপালা সবকিছু ইসা তাঁর জন্য প্রশংসা করেন সেই আল্লাহর দিকে ডাকা সে আল্লাহর দিকে আসতে পারা সে আল্লাহর সঠিক সন্ধান যারা পেয়েছেন তারা কত সৌভাগ্যবান আর সে আল্লাহকে যারা চিনতে পারেনি সে আল্লাহকে কাছে যারা আসে না ডাকে না তাদের কি দুরবস্থা তারা কত বড় নিয়ামত কে মিস করেছে আমি যদি এরকম হতাম যে অনেক কিছু দুনিয়াতে পেয়েছি অনেক সুন্দর বাড়ি যাচ্ছে অনেক টাকা পয়সা আছে খুব আয়াসি জিন্দিগি যাপন করেছি কিন্তু আল্লাহকে চেনে নি তার ইবাদত করে নি এভাবেই মরে গেলাম একদিন ক্ষতিটা কত বড় হতে বলেন এই জন্য যাদেরকে আল্লাহ এই আল্লাহকে চেনার জন্য তৌফিক দিয়েছেন মুসলিম হিসাবে জন্ম দিয়েছেন ন মুসলিম ইসলাম কবুল করানোর জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন তারা যে কত সৌভাগ্যবান আল্লাহ যে আল্লাহর খবর দিতে নবীগণকে পাঠিয়েছেন সেই আল্লাহকে মানুষ চিনে না তাঁকে বাদ দিয়ে বিভিন্ন মুশ্রিকদের বিভিন্ন মাহুদদের এ করে আল্লাহ তালা নিজের পরিচয় তুলে ধরার জন্য বলছেন যে তিনি হচ্ছেন আল্লাহ যার জন্যে যার মালিকানায় রয়েছে আকার জমিনি যা কিছু আছে আমাদের তো বুঝতে কোন কষ্ট হওয়ার কথা নাই সমস্ত কিছুর মালিকানা আল্লাহর হাতে লিল্লাহ হিমাফ ইসলামে ও মাহফিল তো সেই আল্লাহর দিকে ডাকা হচ্ছে ডাকার জন্য এই কিতাব দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন রসমসা দিচ্ছেন আল্লাহ থেকে অনেক বড় দায়িত্ব মেসেজ নিয়ে এসেছেন ওনার পজিশনটা আল্লাহর কাছে তো অনেক হাই তিনি যেন নিজেকে ছোট মনে না করেন তাদের দুশ্মনী দেখে যারা দুশ্মনী করে তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস আদাব কাফেরদের জন্যে যারা এই কুফরি করে মানে না মিন আজাব ইন সাদিদ তাদের জন্য যে কত কঠিন শাস্তি রয়েছে এই এই দুঃসংবাদ তাদের জন্যে আল্লাহ আল হ্যাঁ যারা কারা কুফরি করে কিসের জন্য করেস্তাহে হায়াত দুনিয়া আলাল আখের তারা দুনিয়ার তুলনা আখরাতে জীবনকে মোস্তাহাব মনে করে মোস্তাহাব বুঝছেন আমরা বলি যে ইসলামের মধ্যে এটা মোস্তাহাব ফরজ সন্ন্যত তারপর কি বলি মোস্তাহাব মুস্তাহাব মানে পছন্দনীয় উত্তম কোন কাজ তো এখান থেকে শব্দটা এসেছে যারা উত্তম মনে করে যারা খুবই ভালো মনে করে দুনিয়াকে আখেরাতের তুলনায় তারা মনে করে দুনিয়াটাই তো আসল দুনিয়াটাই সবচেয়ে মজার জিনিস আখেরাতকে তারা কোনো ভালো বলে বিশ্বাস করে না সেদিকে তাদের কোন ইন্টারেস্ট নেই দুনিয়াদার সোজা বাংলা তাদেরকে বলা হয় দুনিয়াদার দুনিয়াটাই তাদের এক নম্বর জীবনের মধ্যে তো কাফেরগণ আখেরাতের পরিবর্তে দুনিয়াকে তারা খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে তাদের দুনিয়াটাই সবচেয়ে বেশি দরকার দুনিয়া পাওয়ার জন্য ইসলাম থাকলে তাদের অসুবিধা আছে এই ইসলামের বিরুদ্ধে তাদের যুদ্ধ এই সমস্ত সুবিধা ভোগীদের জন্য তত বেশি সুবিধা বাড়বে আর মানুষ যদি ইসলামের দিকে চলে আসে বেশি করে তাহলে তাদের অসুবিধা হবে যারা দিনের জুশ্মনী করে তারা ইসলামকে এই জন্য তাদের দুনিয়া পাওয়ার জন্য দুনিয়া তার লোকগণ ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান ইসলামকে তারা অপছন্দ করে এই কাজটা অমুসলিমদের মধ্যে অনেক লোকই করে মুসলিমদের মধ্যে কেউ কেউ করে কিনা ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান ইসলামের কাজ দেখে তাদের দিলে কষ্ট হয় মানুষ যদি ইসলামের মাহফিলে আসে তাদের ভালো লাগে না খারাপ লাগে তারা এটা পছন্দ করাটা বন্ধ করতে চায় বন্ধ করতে চায় কিভাবে এটাকে যায় দিন চিন্তা সবাই যদি ইসলামের দিকে চলে আসে তাহলে তাদের অসুবিধা হবে এরপরে কি করে তারা ইসলামকে সোজা রাখতে চায় না ইসলামকে তারা একটু বাঁকা টাকা করতে চায় অর্থাৎ ইসলাম কি ইসলামের তৈরি না রাখি তারা ইসলামেরা বুঝে না আর যারা ইসলামের দুশ্মন তারা নাকি ইসলামের ভালো ব্যাখ্যা জানে কোরআন যা বলেছে মানুষের সমাজে তা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে যে এমন ইসলাম যে ইসলাম তাদের দুনিয়ার কোনো ক্ষতি করবে না এইরকম ইসলামকে পেশ করা যায় কিনা সব চুরি ডাকাতি গম চুরি রাস্তাঘাট চুরি সব ব্রিজ চুরি করে টরে আবার মাথা একটা সুন্দর টুপি দিয়ে দিয়ে হাজির হওয়া এগুলা আবার ঠিক আছে এইরকম ইসলাম হলে কোন অসুবিধা নাই তখন এইরকম মসজিদে গিয়েও মাঝে মাঝে দেখা যায় মাসা আল্লাহ জুমার দিনে হাজির বিশেষ করে ভোটের আগে গিয়ে হাজির হয়ে যাবে যে সবাই দেখবে যে কি সুন্দর তুমি মাতা দিয়ে আসে বড় নামাজি মানুষ এরপরে যখন আবার কোন জায়গায় মূর্তি বুঝো হয় সেখানে গিয়ে আবার হাজির সব জায়গায় আছেন এগুলা এইভাবে করে তারা একটা কম্প্রোমাইজ করে নিয়েছেন ইসলামকে তারা বক্র করে ছাড়েন ইসলামকে তারা মানে সোজা যে আল্লাহর সেরাথুল মুস্তাকিম এই সেরাতিমে রাখতে চায় না তাদের নিজস্ব অপব্যাখ্যা করে ইসলামকে তারা পলিউটেড করতে চায় ইসলামের কনসেপ্ট তারা লোকদের কাছে বিকৃত করে তুলে ধরে এই ক্ষেত্রে কিছু কিছু পাওয়া যায় ইসলামী ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যায় কোনো কোনো সময় তারা যদি কোন রকমে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য ইসলামকে একটু ঘুরাই ঘরাই বলতে হয় এটা তারা বলতে পারে তাহলে মুসলিম ও মুসলিম এবং তথাকথিত যারা দিন লেবাস ধারী কিছু লোক অনেক সময় ইসলামের এই সঠিক রাস্তাটাকে নষ্ট করে ফেলতে চায় যা বক্র করে ফেলতে চায় তো আল্লাহ তালা বলেন আমি তো ইসলাম দিয়েছি যে ইসলাম আমার কাছ থেকে এসেছে এই ইসলামের ব্যাখ্যা ইসলামের কনসেপ্ট ইসলামের সংজ্ঞা ধারণা এগুলো আমি দেব এটা দিন তো আল্লাহ এখানে আমাদের নিজেদের কারো কোনো কিছু বাড়ানোর কমানোর সুযোগ আছে নাই ইল্লা ও রসালনা আমি যখনই কোনো রাসুলকে পাঠিয়েছি কোন কৌমের কাছে কোনো জাতির কাছে তাদেরকে ঠিক মতো বোঝানোর জন্য তাদের ভাষাই পাঠিয়েছি অন্য কোনো ভাষায় পাঠাই না যে একেবারে মোতার যে মেনে ব্যাখ্যা করতে হবে করতে হবে কারণ মানুষকে ইসলাম সরাসরি বোঝানোর জন্য যে কমের জায়গায় যখন যেখানে নবী পাঠিয়েছেন সেখানে তাদের মধ্য থেকেই একজনকে আল্লাহ চুজ করেছেন বনি ইসরায়েলের যখন নবী পাঠিয়েছেন বনি ইসরায়েল থেকে একজন তাদের ভাষায় কথা বলে হিব্রু ভাষায় সেই ভাষাধারী নবীকে পাঠিয়েছেন আখরি নবী মোহাম্মদ সাল্লামকে আরবদের মধ্যে পাঠালেন সর্বপ্রথম তাদের ভাষা তিনি যেন বোঝাতে পারেন এভাবে দিয়েছেন এখন বলবেন আমরা তো আরবি ভাষার লোক না কিন্তু ওই যে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন ওই দিনকে এখন অন্য ভাষায় বুঝতে কি অসুবিধা হচ্ছে না ওই নবীর কাছ থেকে আসল জিনিস গ্রহণ করার ক্ষেত্রে কোন অসুবিধা হবে না সেই কাজটা আল্লাহ তালা কমপ্লিট করে দিয়েছে পরবর্তী পর্যায়ে সারা দুনিয়ার মানুষের কাছে এই দিনের যে কোনো ভাষায় সেটা পৌঁছানোর ব্যবস্থা আর কোনো বাধা থাকার কথা নয় এক ভাষায় যদি বুঝানো যায় বুঝে যায় মানুষ তাহলে অন্য ভাষায় তরজমা করতে আর অসুবিধা হবে এই প্রাথমিক যারা থাকবে সেই নবীর আশেপাশে তাদের ভাষায় আল্লাহ ভাষা বুঝতে কোনো অসুবিধা হয়েছিল আরিবা ভাষাভাষী আবু জহাল্লাহ আবু আহবাসাইবা তারা বুঝতে পারলো না দিনকে গ্রহণ করতে পারলো না কিন্তু বাংলা ভাষাভাষী কত হাজার মাইল থেকে তারা বুঝতে পেরেছে পরবর্তী পর্যায়ে মশা আল্লাহ তালা আল্লাহ পর্যন্ত চূড়ান্ত ফয়সাল আল্লাহর হাতে যাকে আল্লাহ চান হেদায়ত দিবেন যাকে আল্লাহ চান গোমরা রেখে দিবেন গোমরা করে দিবেন। কাজেই মানুষের কার কপালে হৃদায়ত পাওয়ার কে উপযুক্ত তাকেই আল্লাহ হেদায়ত দেন আর কি হৃদায়ত পারযুক্ত নয় সেটাও আল্লাহ ভালো করে জানেন এই জন্য আল্লাহ তালা কিসমতে রাখেন না এই অনেকেরই কারণ এরা লোকগুলো ক্রিমিনাল বাহু আল আজিজুল হাকিম তিনি হচ্ছেন সবচেয়ে বড় শক্তির অধিকারী সবাই তার কাছে পরাজিত তিনি কারো কাছে কোনোদিন পরাজিত হবেন না পরাভূত হবেন না তার শক্তির কাছে কেউ কুলোতে খুলেতে পারবেনা কোনোদিন আল হাকিম তিনি হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী যে জ্ঞানীর কাছ থেকে এই কোরআন এসেছে সে আল্লাহর কাছ থেকে এই কোরআন এসেছে যিনি সবচেয়ে জ্ঞানী মানুষের জন্য তিনি তো এই দিন দেওয়ার কোরআন দেওয়ার ধর্মগুলো দেওয়ার একমাত্র তারই তো সুযোগ রয়েছে তার পক্ষে সম্ভব আর কারো পক্ষে এটা সম্ভব নয় এত জ্ঞান কারো কাছে নেই মোহাম্মদ সাল্ল আল্লাম নিজে বসে এই ইসলামকে আবিষ্কার করতে পারতেন কোরআন তৈরি করতে পারতেন তার কি জ্ঞান আছে তার এই রাইটও নাই এই জ্ঞানও নাই এই অধিকারও নাই কিন্তু আল্লাহ রিজে যিনি সবচেয়ে বড় আহকামুল হাকিমিন আহ হাকিমুল হাকিম তার পক্ষে এটা সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় হুম বি এখন আল্লাহ মুসা আল্লাহাম্পল এসেছেন এনেছেন কারণ আল্লাহ আমি অনেক এক্সাম্পল উদাহরণ দিয়েছেন নিয়ে এসেছেন বারে বারে যাতে করে উনি নিরুৎসাহিত না হয়ে যান সব নবীরা এরকম বাধা বিপত্তি মোকাবিলা করেছেন ওনাকে করতে হবে তিনি যেন মানসিক ভাবে মজবুত থাকেন এই জন্য একজন সবচেয়ে বড় নবী যা যিনি হচ্ছেন মুসা আল্লাহ অনেক বড় নবী যিনি উলুল আজমিন সর্বশ্রেষ্ঠ নবী অবশ্যই নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম কিন্তু মুসা আলাহিসাম একজন বড় মাপের নবী বড় মাপের নবী পাঁচজন আর আল্লা তালা তাদেরকে বলেছেন উলুল আজমিন রসুল যারা অসম্ভব হিম্মত দিয়ে নবের কাজ করে গিয়েছেন তাদের মধ্যে হচ্ছে নুয়া আলাই সাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম মুসা আলা সাল্লাম ঈসা আলাহাম্মদ আলী সাল্লাম তো মুসা আলাহালামের কাহিনী সবচেয়ে বেশি এসেছে কারণ পূর্বে নবীদের মধ্যে ইব্রাহিম আলাহালামের নবুয় চলে যাওয়ার পরে বনীসাইলের মধ্যে মুসা আলাহিস্লামের নবুয়তের ধারা অনেকদিন বাকি ছিল ওনার পরে যারা নবী এসেছেন তারাও ওনার তরিকাকে ফলো করেছেন হাজার বছরের ইতিহাস হাজার চেয়ে বেশি বছরের ইতিহাস শিক্ষা এই জন্য ওনার কাহিনী সবচেয়ে মনে হয় যেন মুসার কাহিনী বলার জন্যই কোরআন নাজিল হয়েছে যে এত বেশি বারে এসেছে তাহলে বলছেন ওলা কাদা আর নিশ্চয়ই আমি মুসাকে পাঠিয়েছিলাম আমার আয়াত গুলো সহকারে আয়াত মানে আল্লাহর কাছ থেকে এসেছে আয়াত অর্থ নিদর্শন বিভিন্ন এসেছে আল্লাহ কত বড় মর্যাদা দেখিয়েছেন আল্লাহ তালা ফেরাউনকে হাল্লা করে দেখার মর্যাদা আয়াত চিহ্ন আল্লাহর কুদরাতের ক্ষমতা বিরাট এই সাগরকে আল্লাহ কি বানিয়ে দিলেন রাস্তা বানিয়ে দিলেন মুহূর্তের মধ্যে আবার মুহূর্তের মধ্যে মিলাইয়ে ফের মহাশক্তিশালী বাহিনীকে জানিস করে দিলেন তো এইরকম অনেক আয়াত আরো নয়টি টেসু আয়াত ইন অনেক জায়গায় এসেছে এই যে তার কমের মধ্যে আল্লাহ তালা নয়টি বিভিন্ন রকমের লক্ষণ দিলেন বারে বিপদ দিলেন যে আল্লাহ দিকে আসার জন্য এরকম করে মুসা আলাহ সাল্লামকে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন উম্মতকে বোঝানোর জন্য বিভিন্ন আয়াত দিয়ে আয়াত শব্দের অর্থ আমাদের কাছে কোরআনের আয়াত এর দূরে বুঝি আয়াতের অর্থ অরিজিনালি আরবিতে কি নিদর্শন চিহ্ন তো এক একটি আয়াত কিতাবের আল্লাহ তালার এই যে কুদরতের নিদর্শন আছে সেখানে জ্ঞানের নিদর্শন আছে অবশ্য এগুলো পরবর্তী পর্যায়ে আবার কোরআন আয়াত হিসাবেও এটা ব্যবহৃত হয়েছে কোরআন আয়াত অবশ্যই আমাদের জন্য অনেক বড় শিক্ষা অনেক বড় নিদর্শন কোন সন্দেহ নেই কিন্তু কোরআনের আয়াত ছাড়াও আল্লাহ তালা ক্ষমতার অপূর্ব নির্দেশনগুলো কেউ কি বলা হয় আয়াত বলা হয় আমি আয়াত করে বিভিন্ন নিদর্শন দিয়ে কি বললাম হে মুসা নবী তোমার কৌমকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে আসে আমাদের নবীকে আল্লাহ তালা কি বলেছিলেন প্রথম আয়াতে লোকদেরকে আপনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন সে আল্লাহ বললেন আন আখ কৌমা কামিনা জুলুমাত আপনার কৌমকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন কুফুর থেকে তাও দিকে নিয়ে আসেন ফোর থেকে ইসলামের দিকে নিয়ে আসেন আল্লাহর দিনগুলো সম্পর্কে দিনগুলো কি। আল্লাহ যে বেশ কিছু দিনে অনেক বড় বড় কিছু ঘটনা ঘটিয়েছেন বনে ইসরা জীবনে এগুলো মনে করিয়ে দিন অন্য অন্যতম প্রধানটা কোনটা ফেরাউনকে ধ্বংস করা এমনকি মূসা সন্তানকে আর সেই অবস্থাতে মূসা আল্লাহ বা ঘরেই লালিত পালিত করলেন এগুলো তো বনীসা প্রতি আল্লাহ তালা কত এহসানের দিনগুলো তারা যখন এই সাগর পাড়ি দিয়ে ওই তীরে গেছে খাবার দাবার নাই আল্লাহ তালা কি করেছেন মনে করিয়ে দিন ভুলে যায় মানুষ আমাদের জীবনে বিপদ আপদ কমার ছিল নাকি কত অ্যাক্সিডেন্ট হওয়ার কথা কত দুর্ঘটনা ঘটার কথা কত বিপদ আপদে পড়ে গেছিলাম আল্লাহ তারা উদ্ধার করেছেন তারপর ওই এমন ডাকার দেখেছি আল্লাহ পরে যখন উদ্ধার পেয়ে গেছি এখন আর ডাকা এখন মনেও থাকে না যে আল্লাহ তারা কত হেসান করেছেন এগুলোর মধ্যেই এই কথাগুলোর মধ্যে অনেক চিহ্ন রয়েছে এবং ওই ঘটনাগুলোর মধ্যে মূসা আল্লাহ কৌমের জীবনে যেগুলো তারা দেখেছে এগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো প্রত্যেকটি সব্বর এবং সাকুর যে যে সবর করে এবং যে শকর গুজার হয় তাদের জন্য অনেক চিহ্ন রয়েছে আল্লাহ আদায় করা এগুলো মনে করা। দুটো জিনিস সবর এবং শকর এই দুটো আল্লাহ তালার কাছে সন্তোষী অর্জনের জন্য এটা বিরাট নিয়ামত বিরাট গুণ মমেনের জীবনে সবর করা বিপদ আপদে আর সর্ব অবস্থায় আল্লাহ শুকুর আদায় করা বিশেষ করে যখন ভালো কিছু পায় বেশি করে আল্লা শুকুর আদায় করা এই দুটোকে ইমিন বলেছেন মোমেনের দুইটা ডানা একটা ডানার নাম সবর আর একটা ডানার নাম শকর এই দুটো ব্যবহার করে মোমেন জান্নাতে চলে যাবে যার ভিতরে যাতে সবর থাকবে আর শকর থাকবে সেই ব্যক্তির পক্ষে জান্নাতে যাওয়াটা ইজি হয়ে যাবে আর যার এই দুটোর একটা নাই সেও মুশকিল আছে আর দুটা না থাকলে তার আল্লাহ আয়তে বলেছেন আল্লাহ বলেছেন তোমরা যদি শকর আদায় কর তাহলে আমি বাড়িয়ে একটু পরে আসবে তাহলে দেবের মধ্যে যারা সবর করেছিল নির্যাতনের দিনকে নিয়ে তারা টিকে যারা তাদের জন্য অনেক নিদর্শন তারা মনে তাদের মনে আছে কি বিপদ তাদের উপর গিয়েছে সেই বিপদকে আল্লাহ কিভাবে উদ্ধার করেছেন শাকুর শকর গুজার যারা রয়েছে তাদের জন্য শকর করার অনেক বিষয় আছে যে আল্লাহর কত মেহরবাণী তাদের উপরে আছে এবং কি সবরের দরকার ছিল কি সবর কি কঠিন পরীক্ষায় তারা পাশ করেছে পার হয়েছে পরবর্তী আয়তে আসছে ও ইদ কালাম যখন মুসা আল এই নবুতের দায়িত্ব নিয়ে কিতাব নিয়ে আসলেন তার কাউমকে দাওয়াত দিলেন উদ করুন আলাইকুম হে আমার কৌম তোমরা আল্লাহর নিয়ামত যে তোমাদের প্রতি স্মরণ করো আল্লাহ তালা বলেছেন তার কাউম বলেছেন দাওয়া দিয়েছেন আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা আল্লাহ তালা বলছেন লেতু মানুষ কি আপনি নূর থেকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে নবী মোহাম্মদের দাওয়াত হচ্ছে মানুষের কাছে আর মুসা আল্লাহ হচ্ছে তার কৌমের কাছে পার্থক্য কি হল কি পার্থক্য হলো পারেন তো মাত্র নিজের জাতির কাছে বনি ইসরায়েলের কাছে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লা সালামকে আল্লাহ তাল্লাহ সমস্ত মানব জাতির কাছে পাঠিয়েছেন ওমা রহমিলাম আমি আপনাকে সমস্ত বিশ্ববাসীর রহমত স্বরূপ প্রেরণ করেছি এবং জায়গায় সমস্ত এই ওনার যুগে শুধু নয় তারপরে তেয়ান পর্যন্ত সাদা কালো কোন বংশের কোন প্রশ্ন আসে না সমস্ত বংশের কাছে এই নবীর দাবাত আর আমরা মুসলিম যারা আমাদের কোন কালারের কোন দেশের আরব না অনআর সাদা না কালো ইউরোপ না এশিয়া না আরব না আমেরিকা সব জায়গায় এখন অনুসারী তারা দুনিয়ার যদিও তাদের দিন আল্লাহর কাছে আমাদের হিসাবে গ্রহণযোগ্য নয় কিন্তু তারা তো আর কাউকে দাওয়া দিতে পারবে না আর আমাদের দাওয়াত দেওয়া সবাইকে দিতে পারবো আলহামদুলিল্লাহ সবাইকে আমরা বলতে পারি যে দেখো এটা আমাদের ধর্ম নয় এটা শুধু নাকি জোরের সময় চাইনিজ একজন ভাই ইসলাম কবল করলেন জোরের সময় পঁচিশ বছরের যুবক বাপ মায়ের মাত্র সন্তান ওই এক সন্তান তাদের নীতি যেটা আছে এখন নাকি দুইটা আলাও করছে তো সেই তার দেশের এগুলো দেখে তার তার এমনি বিরক্ত দেশের অবস্থা মানুষের বিরক্তা স্বাধীনতা খর্ব করে যা ওখানে করে ফেলেছে তারপরে আলহামদুলিল্লাহ সেগুলো নিউজিল্যান্ডে লেখাপড়া করতে গেল নিউজিল্যান্ডে লেখাপড়া করতে গিয়ে সে ফাইন্যান্স নিয়ে লেখাপড়া করছিল যে অর্থনীতি এবং এটা কিভাবে হয় কোন তরিকার অর্থ ব্যবস্থা ভালো ইসলামিক ইকোনমিক্সেক্ট ছিল যে ইসলামিক্স আমি যা দেখলাম সে অল্প সময়ে এতটা আবিষ্কার করলো যে ইসলামিক অর্থনীতিটা অত্যন্ত ইনসাফ ভিত্তিক অর্থনীতি যে এখানে ধনীকদের যারা পুঁজিপতি মানুষকে শোষণ করার কোনো সুযোগ নেই খুবই ফেয়ার তখন থেকে তার ইসলামের বিভিন্ন জিনিসের ব্যাপারে পজিটিভ চিন্তা ভাবনা শুরু হয়ে গেল এবং সে বলল আমি বললাম যে তোমার তুমি যখন ইসলাম কবুল করছো তোমার মা বাবা তাদের সঙ্গে কিছু শেয়ার করেছো কিনা তারা কিছু জানে কিনা তারা কি হ্যাপি হবে না তারা নাকুশ হবে বলে কিছু ইঙ্গিত দিয়েছি তারা দিয়ে ডোন তারা তাদের মা বাবা তাদের দুনিয়া নিয়ে ব্যস্ত আছে আমি কিছুটা ইন্ডিপেন্ডেন্ট তাদের থেকে মানুষ ছুটছে আলহামদুলিল্লাহ মা বাবাকে চিনতে পারল না আল্লাহ চিনাই দিলেন ইয়াহিমা ইদুল্লুমাই আসা যাকে আল্লাহ চান হেদায় দেন যাকে আল্লাহ চান মিস করাই দেন তারা পায় না তো এই যে সারা দুনিয়ার মানুষের কাছে যে কোন জাতির হোক কিন্তু এই রকম কোন অন্য জাতির লোকই বনি ইসরায়েলের মধ্যে ঢুকতে পারবে না তিনি তার কমকে দেখে বললেন আলাইকুম কত নিয়ামতাদের হে বনি ইসরাইল এগুলো একটু মনে করে আল্লাহ শুকর আদায় করো আল্লা দিকে বেশি করে ঝুঁকো দুনিয়া দিকে কম যাও দুনিয়া কোন জিনিস মানুষকে দিন থেকে সরায় কোন জিনিস দুনিয়া তারা এখানে আসি আমরা সবাই একটু দিনদার হইতে চাই যে অবস্থায় আসে আর একটু ভালো হতে চাই আর একটু নিকামল করতে চাই কিন্তু কোন জিনিস আটকায় আমাদেরকে দুনিয়া খালি ওদিকে ওদিকে টানে মনে ভেতরে খালি ওগুলো ঘুর ঘুর করা এইভাবে আল্লাহ বলছেন মোসা আল্লাহ বলছেন যে আল্লাহ এত নিয়ামত একটু স্মরণ করে আল্লাহ দিকে ঝুঁকো তাহলে তুমি দুনিয়া থেকে একটু ছুটতে পারবা আকর্ষণ কমবে একটু আল্লাহর কথা চিন্তা করো এত নিয়ামত আল্লাহ তাল্লাহ দিলেন নাজার দিলেন যারা তোমাদেরকে কষ্টকর আজাবে দিয়ে টর্চার করে অত্যাচারিত করে রাখছিল কিরকম টর্চার করেছে কিরকম নির্যাতন করেছে ফের আউন তার জাতির প্রতি বনিসের প্রতি তারা করে দিতলেই মহিলারা গর্ভবতীনের মহিলা গর্ভবতী হয়েছে বিশেষ করে প্রথম দিকে তার না পাওয়া গেলেও পরের দিকে তো পাওয়া যায় প্যাটটা যখন সন্তান সম্ভব মহিলার এটা ঢাকা দেয় না এগুলো সব লিস্ট করতো তারা কবে জন্ম হচ্ছে কি অবস্থা খোঁজখবর নিতে নিয়মিত চেক আপ আর জন্মের সময় তারা এসে হাজির অথবা জন্মের পরে পরে এসেই হাজির এই ছেলে বাচ্চাকে সঙ্গে সঙ্গে জবাই করে দুই টুকরা করে দিয়ে শেষ কিরকম নির্যাতন বলেন মা এত কষ্ট করে সন্তান আল্লাহ তাকে দিয়েছেন মা বাবার ঘরে এই সন্তানকে জন্মের সঙ্গে জবাই করে দেওয়া হচ্ছে আবনা আকু। তোমাদের ছেলেগুলোকে জবাই করে দিত কাউকে এসে আস্ত রাখতো না কেন ওই যে তার এক গণক বলেছিল যে বনি ইসরায়ে এমন এক ছেলে জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউন তোমার সমস্ত রাজত্ব নিঃশেষ হয়ে যাবে চুরমার হয়ে যাবে তোমার ধ্বংস হয়ে যাবে এই কথা শুনে সে চিন্তা করলো তাহলে তার কোন ছেলে নবী হবে তা তো আমি না। কাজে কোনো ছেলেকেই টিকটি দেওয়া হবে না আর তোমাদের মেয়েদেরকে ছেড়ে দিত হবে না কোন মেয়েদের হয় নাই। আর মেয়েরা চ্যালেঞ্জ নাই আর মেয়েরা যদি থাকে তাদেরকে কাজ লাগানো যাবে তাদেরকে মানে এরা কোন চ্যালেঞ্জের কোন কারণ হবে না এই যে একটা নির্যাতন বহু বছর থেকে ফেরাউনের পক্ষ থেকে তোমরা নির্যাতিত হচ্ছিলে সেখান থেকে আল্লাহ তালা তোমাদেরকে নাজাত দিলেন লিকুম আর এই যে তাদেরকে তোমাদেরকে নির্যাতন করেছিল এই নির্যাতন নির্যাতন ছিল তোমার যেন বিরাট একটা পরীক্ষা ছিল বড় ধরনের কষ্টের একটা পরীক্ষা ছিল কতদিন কত মা কত সন্তান কেভাবে হারিয়েছে তোমাদের জাতির মধ্যে কি একটা দুঃখ শোকের একটা পরিবেশ কত বছর ছিল সেখান থেকে আল্লাহ তালা তোমাদেরকে উদ্ধার করলেন শুধু তোমাদেরকে নিরাপদে নিয়ে আসেননি তোমাদের কে তোমাদের চোখের সামনে এই সাগরের মধ্যে ডুবে ডুবে মারলেন আল্লাহ সে কথা কে বল তোমরা ভুলে গিয়েছ তোমরা আল্লাহ দিকে আসছি তোমার রব এলান করে দিলেন য়ান করে দিলেন পরিষ্কার করে নবীদের মাধ্যমে মানুষ তোমরা যদি শোকর গুজার হও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেবাহন কফারতুম আর আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করতে যদি অস্বীকার করো তাহলে ইন আদাবি লা মনে রেখো আমার আদাব হবে অনেক কঠিন অনেক শক্ত একজন কে জিজ্ঞ করা হল সালফে নিয়ামত কিভাবে আল্লা শকুর গুজার হতে পারি আল্লাহামদুল্লাহ বললাম এটা তো হলো এটাই যথেষ্ট নাকি তিনি উত্তর দিলেন আল্লাহ তা কৌয়াবিনা তুমি আল্লাহ যে নিয়ামত খেয়ে শক্তি সঞ্চয় কর সেই নিয়ামতটাকে আল্লাহর নাফরমানের কাজে আল্লাহ তালার গুনার কাজে কখনো ব্যবহার করো না আমি খাওয়া দাও করি হালাল রেজেক আল্লাহ তালা খেয়ে শক্তি পেলাম এই শক্তি দিয়ে এখন আমি কি করি ব্যবহার করি গুণা করার জন্য এটা তুমি কখনো করো না তাহলে তোমার আল্লাহর সত্যিকার অর্থে সুক্রিয়া আদায় হবে অর্থাৎ আল্লাহ নিয়ামত যেহেতু খাই আর কারণ নিয়ম খাই না কাজেই আল্লাহ তালার গুণা হয় আমার এই শরীর দ্বারা কোন গুনার কাজ না ঘটে দাউদারে রে আছে তিনি বললেন আল্লাহ যে কিভাবে আল্লাহ আপনার শুকর আদায় করবো কেমনি করব আল্লাহ অ্যাখা নিয়ে আলাইয়া আল্লাহ আমি তো জানি আমি যতবার আপনার শুকর আদায় করি ততবার আপনার কাছ থেকে আমার নতুন নতুন নিয়ামত আসতে থাকে এবং শকর আদায় করাটাই একটা বড় নিয়ামত আপনার কাছ থেকে সেটার আমি শকরকে আমরা আদায় করব একটা নিয়ামত খেলাম পেলাম তার জন্য শকর আদায় করলাম এই শকরটা আদায় করতে পারাটাও যে একটা বড় নিয়ামত এটাও তো আপনি দিছেন আমাকে তা আমি তো আপনার শকর আদায় করতে পারছি না শেষ পর্যন্ত এই কথা শুনে আল্লাহ তালা তখন দাউদ আলাহিসামকে বললেন উদ আল্লা সাকারতানি দাউদ এবার তুমি আমার শোকর আদায় করেছ যে আল্লাহ শকর আদায় করতে পারাটারও যে শকর দরকার এটা তুমি বুঝতে লোক করে কিন্তু তারা শকর আদায় করে না তুমি যে এই আল্লাহর নিয়ামত পে শকর আদায় করে এখন তুমি বলা যা এইটার শকর কেমনি করি আমি যে শকর আদায় করতে পেরেছি এটা যে বুঝতে পেরেছ এটাই শকরের হক আদায় হলো ইমাম কর্ত রহমতুল্লা বলেন এটা চিনতে পারা এটা জানতে পারা এটা স্বীকৃতি দেওয়া হচ্ছে প্রকৃত শুকুর ও আল্লাহ তারপরের অংশ হচ্ছে যে আল্লাহর কাছে চেষ্টা করা নিজে কখনোই যেন আল্লাহ কে আল্লাহ তারা আল্লাহর শকরের কাজে আল্লাহর দিনের কাজে আল্লাহর ইবাদতের কাজে আল্লাহর হুকুমের কাজে ব্যয় করি মারুফের কাজে ব্যয় করি কখনো মুন কাজে ব্যয় না করি শক্তি দিয়েছেন শক্তিকে আল্লাহ আনুগুত আল্লাহর গোলাপি করার জন্য ব্যবহার করি জুলুম করার জন্য ব্যবহার না করি একজন আল্হাদি নামে একজন খাওয়া দাওয়া করছিলেন খাওয়া দাওয়া করে তখন আল্লাহ নেওয়ামাতের শোকর আদায় করতে চাইলেন খাওয়া সময় বললেন আনা আল্লাহ তোমাকে রেজেক দিয়েছেন করে। আল্লাহর শকর আদায় করলে না বরঞ্চ এই নিয়ামত দিয়ে শক্তি অর্জন করে আল্লাহর রেজিকের দিয়ে শক্তি নিয়ে তুমি আল্লাহর গুনার দিকে চলে গেলে তিনি তাদেরকে নসিহাত করলেন এরপরে আল্লাহ বলছেন তার কম বললেন হে কম এই যে আল্লাহর নিয়ামতের কথা বললাম মনে করি যে শুক্র আদায় করতে যদি না করো তালে কেউ কেউ বলবা যে আল্লাহ এত শকর চান কেন শকরের অভাব হয়ে গেছে নাকি আল্লাহ চান কেন তো আল্লাহ কেউ প্রশংসা করে না কেউ নাই বুঝি তো আল্লাহ তালা বলছে শোনো তোমরা যদি কুফরি করো অকৃতজ্ঞতা প্রকাশ করো না আর করমিনের তোমরা শুধু না সমস্ত মাখলুক যা আছে সবাই যদি করে এগুলো এরপরেও আল্লাহ তালা অবশ্যই মানুষের শুক্রিয়ার মুখাপেক্ষিহীন কোনো আল্লাহ করেন না আল্লাহর কোনো ক্ষতি হবে না আল্লাহ কোনো দুঃখ পাওয়ার কোন প্রশ্ন না। কারণ হুমাফ ইসলামাওয়াতে তিনি লাগানি তিনি তোমাদের মুখাপেক্ষিহীন আর তিনি হামিদ তিনি অলরেডি প্রশংসিত কত মাসলুক যে তাঁর প্রশংসা করছে কিন্তু শকর আদায় করলে ফায়দা কার হবে তোমার নিজের হবে জিন্দাবাদ জিন্দাবাদ না বললে আমাদের যারা আসেন তাদের ক্ষতি হয়ে যাবে পিছনে পিছনে বহু লোক না থাকলে কিন্তু আল্লাহর পিছনে যে কেউ না থাকে আলা ক্ষতি হয়ে যাবে সব হামলা আলামি তিকুম নাবা উল্লা কুমিন মুসা আলাহিসাল্লাম কথা আল্লাহ তারা নবী মুদ কে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং তার সময় লোকদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন তাদের সামুদ ওনারা সবাই এসেছিলেন মৌসা আল্লাহ আগে বনি ইসরায়েল কে করিয়ে দিলেন মুসা আল্লাহিসাম আল্লা কুম তোমাদের কাছে আসে নাই না উল্লাদি ইনামিন কাবিলিকুম তোমাদের আগে যারা এসেছিলেন তাদের খবর খবর আদি আসে নাই তারা কারা কৌমিনের কৌম এই বিভিন্ন কৌম নাশকরি করার কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে আল্লাহর প্রতি ইমান না করার আনার কারণে আল্লাহর নিয়ামত খেয়ে হারাম কুফুরির মধ্যে লিপ্ত থাকার কারণে সীমালঙ্ঘন করার কারণে এক একটা কাউমের উপরে কি আদাব এসেছিল এইসব খবর কি তোমাদের কাছে আসেনি তাদের পরে আরো অনেক কম গুলো এসেছিল তাদের কিছু খবর কাছে আছে জানে না এই জমানায় কত মানুষকে আল্লাহ তালা এইভাবে শিক্ষা দিয়েছে যারা আল্লাহ নাশ করি করেছে এই সমস্ত অনেক কমের কাছে তাদের নবীগণ ছিলেন বিল ভাই সুস্পষ্ট দলিল প্রমাণ আল্লাহ থেকে পাওয়া ওয়াহি এটা কোন অবিশ্বাস্য কিছু নয় প্রত্যেক নবী যে ওয়াহি নিয়ে এসেছেন কিতাব নিয়ে এসেছেন এগুলো এত বলিষ্ঠ এত মজবুত দলিল প্রমাণ এই জমানায় যত কাফের মোড় তাদের দল আছে তারা যদি কোরআন কে একটু বুঝার চেষ্টা করে বুঝতে কারই কষ্ট হবে না এই কালাম এই কোরআন আল্লাহ পক্ষ থেকে দেওয়া ঠিক ইঞ্জিল কাছ থেকে এসেছে তার সঙ্গে আবার বিভিন্ন মর্যাদা দিয়ে পাঠানো হয়েছে নবীদেরকে এগুলা সত্ত্বেও কি হয়েছে যখনই তারা দাওয়া দিয়েছিলেন ইসলামের কথা বলেছিলেন তারা তাদের হাতগুলো দিয়ে তাদের মুখে এটাকে রদ করে দিয়েছে মুখে হাত দিয়ে রদ করে দিয়েছে মুখে হাত দিয়ে রদ করে কামড়ে দিল একটা হলো যে কোন কোনো মফত বলেছেন যে হইতে পারে তারা নবীদের মুখে হাত দিয়ে বলো না থামাক অথবা তারা নিজেরা নিজের মুখে হাত দিয়েছে যে কেউ তার কথা শুনিও না বিশ্বাস করো না কিছু বলিও না নিজেরা নিজেদেরকে নবীর কথা না শোনার জন্য মুখে হাত দিয়েছে আবার কেউ কেউ এই কথা শুনে রাগে গোসায় মুখে হাত কামড় দিয়েছে কি বলে আমাদের তো সমস্ত এইভাবে করে তারা নবীদের মুখ আটকিয়ে দিতে চেয়েছে আরেকটা হতে পারে যে তাদের বিরুদ্ধে মিডিয়া প্রভাগান করেছে তাদের কথা যদি একটা হয় ওদের কথা হয় দশটা ছড়িয়ে দিছে অপপ্রচার করে অকল ইমা উল্বে আর তারা সবাই মিলে বলেছে তখন চিৎকার করে যে তোমরা সমস্ত খবর নিয়ে এসেছি ইসলামের এগুলো আমরা কিচ্ছু বিশ্বাস করি না এগুলো বিশ্বাসযোগ্য জিনিস না যা কিছু আমাদের ইসলামের দিকে এগুলো আমরা আমাদের দারুণ বিশ্বাস করার মত কোন আমাদের মন মানসিকতা নেই কাজে কোনো কাজ হবে না তাহলে মুসা আল্লাহ সালামের আগের কম নবীরা এইভাবে নবীদেরকে বলেছে মুসা আল্লাহ সালাম সে কথা তার কমকে শুনালেন । আমাদের নবীর এই আয়াত করাজিল করে দিয়ে আমাদের নবীকে এবং তার কমকে শোনালেন এখনকার জামানা আমরা তাই দেখি ইসলামের এত সুস্পষ্ট দিন ধর্মের পরে যে ধর্মগুলি নিয়ে মানুষ বসে আছে ধর্মের দোকান খুলে খুলে। এগুলোর যে কিছুই নাই কোন শক্তি নাই মানুষের হাত গড়া মূর্তি তার পূজা করার জন্য মানুষ যখন অস্থির হয়ে যায় আর সেখানে পূজা মণ্ডপে যায় আর বলে এগুলোর মধ্যে অনেক কিছুই শিক্ষণীয় রয়েছে আর ইসলামের মধ্যে শিক্ষণীয় পাওয়া কষ্ট হয়ে যায় তো এই যে মানুষ শোভা সন্দেহ করে তারা জানে যে এগুলোর কোন ক্ষমতা নাই মানুষের হাতে তৈরি জিনিস তার কাছে পূজা করে যে আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে তৈরি করলেন সে আল্লাহর খবর নেই সমস্ত নবীগণ যুগ যুগে তারা এসেছিলেন মুসা আল্লাহাম তার আগে তারপরে নবী মুহাম্মদ সাল্লা সবাই কি বলেছিলেন আফিল্লাহাকুন কি আল্লাহর ব্যাপারে তোমাদের সন্দেহ নাকি আপসেন না নাই আল্লাহ আসেন না নাই সৃষ্টিকর্তা না নাই যিনি এক জমিন সৃষ্টি করেছেন এই পাহাড় কে সৃষ্টি করেছে সাগর নদী নালা এত সুন্দর সৃষ্টি জগৎ আকাশ বাতাস চন্দ্র সূর্য তারকা এত সুন্দর পশু পাখি এত রকমের রঙের ফুল এত সবজি এত ফল ইয়া আল্লাহ এগুলো কোন সাইন্টিফিক ভাবে কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে এই যে এত থরে থরে সাজানো পৃথিবী আকার জমিন একজন সন্দেহ আছে সে আল্লাহ তোমাদেরকে ডাকছেন আল্লাহর দিকে আল্লাহ থেকে গেছেন আহারে এত কিছু বানালেন এখন দেখি কেউ আল্লাহ রেবাদ করে না এত বিপদিত তো আল্লাহ পড়েননি বরঞ্চ ডাকছেন তোমাদেরকে তোমাদের ফায়দার জন্যে আর যদি আল্লাহ দিকে আস তাহলে দিয়ে তোমাদেরকে হঠাৎ করে হালাক করে শেষ করে দেবেন না তোমাদের একটা নির্দিষ্ট সময়ের যে হায়াত আছে ততদিন পর্যন্ত আল্লাহ তোমাদেরকে রেখে দিবেন স্বাভাবিক মৃত্যু হবে তারা হলে নোয়া আসামের মতো আল্লাহ আল্লাহ রহমতের জন্য আজাবে বিনা কষ্টে বিনা মুসিবতে তোমরা জীবন কাটাবা ভাবে তো আল্লাহ রাখছেন নবীদের মাধ্যমে এগুলা শোনার পরেও তারা কি বলল আল আল্লাহ মিছিল আরে তোমরা আবার নবী হলা কেমন তোমরা তো আমাদের মতে মানুষ দেখি খাওয়া দাওয়া দখল করার কেন উনা আমাদের আদর্শ থেকে আমাদেরকে সরিয়ে চা আদর্শ অমুকের আদর্শ তো আদর্শ যেন জান দেয় এ মক্কার এবং ওই সময় কাফের যে আমাদের পূর্ব পুরুষগণ যা কিছু বাদাত করেছে তাদের আদর্শ থেকে আমাদেরকে সরাতে চাও কি আছে তোমাদের কাছে আসো দেখি চ্যালেঞ্জ করে নবীদেরকে তো নবীরা এ চ্যালেঞ্জের জবাবে কি বললেন নবীগণ খুব হাম্বল বিনয়ের হয়ে বললেন শোনো যে আমরা তোমাদের মতে মানুষ এতে তো সন্দেহ নয় আমরা জীর্ণ নই অন্য কোন সৃষ্টি নই অন্য কোনো মানুষ কিন্তু আল্লাহ আলা কিন্তু আল্লাহ তালা তার বান্ধাদকে যাদেরকে চান বাছাই করে আল্লাহর পক্ষ থেকে বড় ন্যাম দান করেন হৃদায়ত করানোর জন্য তা আমাদের হাতে তোমরা চাইলেই কোন চ্যালেঞ্জ ছুড়ে দিলে আমরা চ্যালেঞ্জের জবাব দেব এটার ক্ষমতা আমাদের হাতে কি আছে নাকি নবীদের হাতে আছে এটা কার হাতে ওনারা সেই কথাই বলছেন ইল্লা যে আল্লা কাছে ছাড়া আমাদের হাতে কোনো পাওয়ার নাই ক্ষমতা নাই কোনো দলিল প্রমাণ দিয়ে কোনো মজেজা দিয়ে কোনো আলৌকিক কিছু ঘটিয়ে দেখিয়ে তোমাদেরকে যে আমরা নবী দেখো এগুলোর প্রমাণ দেখিয়ে দিব সঙ্গে সঙ্গে এগুলোর কোন ক্ষমতা আমাদের হাতে কিছু নাই সব ক্ষমতা আল্লাহর কাছে আছে ভরসা করছি দেখাবেন তা না হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমাদের হাতে কোনো ক্ষমতা নেই ফুদি ফুদিয়ে ক্ষমতা দেখাই দিতে পারেন না দেখাবেন না আল্লাহ তালা যদি কোনো সময় মর্যাদা দেন তাহলেই কেন আমরা আল্লা ভরসা করব না করব না অলরেডি তিনি আমাদেরকে তার রাস্তার দিকে হেদায় দিয়ে দিয়েছেন আমরা তো তারই রাস্তায় আছি তারই উপরে ভরসা করি আমাদের আর কোন ভরসা নাই আর আমরা অবশ্যই সবর করব তোমরা যে আমাদেরকে নির্যাতন করছো কষ্ট দিচ্ছ আমাদের দুশ্মনী করছ আমাদের বিরোধিতা করছো আমাদের বিরুদ্ধে করছ এগুলো আমরা সাথে নেব তাহলে আজকে ইসলামের বিরুদ্ধে যে প্রচার প্রপাকণ্ডা ইসলামের জন্য যারা কাজ করে তাদের বিরুদ্ধে যে মিডিয়ায় বিভিন্ন রকমের কল্প কাহিনী কাল্পনিক কাহিনী তাদের বিরুদ্ধে যে বিভিন্ন রকম অপবাদ দিয়ে লেখালেখি করা হয় ইসলাম পন্থীদেরকে সমাজের সবচেয়ে বড় ক্রিমিনাল অপরাধী বানানো হয় এটা কি শুধু এই জমানাই হচ্ছে না আগের জমানাই ছিল ছিল কাজেই মন ছোট না হয়ে যায় যারা ইসলামের জন্য কাজ করে আগে নবীরা যেভাবে মোকাবিলা করেছেন সেভাবে মোকাবিলা করতে হবে নবীরা কি বলেছেন আমরা সবর করব আমরা ছেড়ে দেব না আমরা কি কি থাকবো আমরা পরোয়া করব না অন্য কোন প্রতি ভসা করবে না অন্য কেউ ইসলামের জন্য কিছু করে দেবে এরকম আশা করবে না ইসলামের জন্য কেউ কিছু করে দেবে একমাত্র আল্লাহর কাছ থেকেই সাহায্য চাইবে কাজে ইসসামের জন্য যারা কাজ করে তারা কোন মাকলুকের দিকে তাকাবে না কোন মখলুকের সঙ্গে তাদের কোন ভরসা থাকবে না তাদের ভরসা একমাত্র আল্লাহ তালী করিম সাল নবীর তার পেছনে গিয়ে আবার কাহিনী দিয়ে এই এই শিক্ষাগুলো কাদের জন্য রেখে যাওয়া হয়েছে কোরআনের মধ্যে আমাদের জন্যে আমাদের জমানায় এগুলা যুগে যুগে প্রত্যেক জমানায় কিছু না কিছু ঘটেছে এখান থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সবার সাথে আমরা ইমানের পথে টিকে থাকি আমাদের দায়িত্ব পালন করে যাই আল্লাহ তারা যেন আমাদেরকে তফিক দান করে